বিস্মিল্লাহ নিদেশ পুণ্য পুর আনের ও ইহাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করিয়াছি তখন ও আর আত্মচিৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রাণের কোন বিস্ময় বোধ করিতেছে যে ইহাদের নিকট ইয়াদেরই মধ্য হইতে একজন সতর্ককারী আসিল এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদীদা সে কি বহু ইলাহকে এক ইরা বানাইয়া লইয়াছে ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির গুলির তোমরা অবিচলিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক ما سمعنا بهذا في المله الاخره ان هذا الا اختلاق امرتو انه धर्मदशे यूरोप कथा सुनी नाय एक मुंगरा उक्ति मात्र ذل عليه الذكر من بيننا بل هم في شك من ذكر আমাদের মধ্যে কুরআ অবতীর্ণ হইল প্রকৃত পক্ষে উহারা এখনো আমার শাস্তি আস্বাদন করে নাই উহাদের কি আছে কর্তৃত্ব আছে আকাশ মন্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর থাকিলে আরোহণ করুম বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই ইয়াদের পূর্বেও রাসুলদেরকে অস্বীকার করিয়াছিল নুহের সম্প্রদায় আদ ও বহু শিবিরের অধিপতি সম্প্রদায় ও আয়কার অধিবাসী ছিল এক একটি বিশাল বাহিনী প্রত্যেকেই রাসুলগনকে অস্বীকার করিয়াছে ফলে উহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব ইহারা তো অপেক্ষা করিতেছে না কৃতনা কব ইহারা বলে হে আমাদের প্রতিপাল বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়ে দাও না ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী إن سخرن الجبلَ مهُ يسَّح نَب العاشّ والإش আমি নিউজিত করিয়াছিলা পর্বত মালাকে যেন ইহারা সকাল সন্দয় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মুহিমা ঘোষণা করে। وال الط محشهة كللهأَ এবং সমত বিহঙ্গুল সকলেই ছিল তাহার অভিমুখী ও আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সলাকারী বাগ্মিতা ও হল কেন तुम्हार निकट विवदमान लोक देर वृत्त पोचिया जन उ प्राचीन रिंगा आसल इबाद এবং দাউদের নিকট পৌঁছিল তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িল উহারা বলিল पक्ष जुलूम कर আমার জিম্মায় এটি দিয়া দাও এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে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 দাউদ বলিল তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে শরিকদের অনেকে একে অন্যের উপর তো অবিচার করিয়া থাকে করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এবং তাহারা শঙ্কায় স্বল্প দাউদ বুঝতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম অতপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল অতঃপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম امان نکر تهار جن رویا چه نوی کر تیر مر جادا او شوب و پورینام يا داوود اننا جعلناك خلیفة في الارض فحكم بین الناس بالحق ولا تتبع الهواء ولا تتبع الهواء فيضل عن سبیل الله হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবে যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তাহারা বিচার দিবস কে বিস্তৃত আছে আমি আকাশ পৃথিবী এবং এত দুভয়ের মধ্যবর্তী কোন কিছুই অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায় আমি কি তাহাদেরকে সমান গণ্য করিব আমি কি অপরাধীদের সমান গণ্য করিব এক কল্যাণময় কিতাব यह करे बोध इं तुम अवती मानुषम के दान करिलाम करमान से उत्तम बंदा এবং সে ছিল যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবনদ্যতে উৎকৃষ্ট অশ্বরাজকে উপস্থিত করা হইল সকল ই গ্ন হইয়া পড়িয়াছি এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে এইগুলিকে পুনুরায় আমার সমুখে আনয়ন করো। অতঃপর সে উহাদের পদ ও গলদেশ গলদেশিতে লাগিল আমি তো সুলায়মানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধর অতঃর সুলায়মান আমার অভিমুখী হইল সে বল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারে আমি ছাড়া কেউ না হয় তুমি তো পরম দাতা তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদুমন্দ ভাবে প্রবাহিত হইত والشياطين كلبنا وغواص एवं शैतान দের কে যারা সকলেই ছিল प्रसाद নির্বাণকারী ও দুপুরি واخرين مقرنين في الاصفند দেখুন শৃঙ্খলে আবদ্ধ আরো অনেকে هذا عطاؤنا فمنن او امسك بغير حساب هشاب امار انو گروحو یہاں ہوئی تو تمہیں انو کے دیتے او تو با نیجے راکیتے پارو یہاں جنہاں تمہاں کے هشاب دیتے ہوئی بینا وَإِنَّ لَهُ عِنْدَنَا لَزُلْفَا وَحُسْنَ مَآَاب امار نکوت روحیا शुभ बंदा आयुब के जखन से तहार के आहवान करतान के जंत्रणा और कष्ट फिरिया আমি তাহাকে বলিলাম তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত করো এই তো গোসলের সুশীতল পানি আর পানিও লুহুহ رحمتا مننا وذکر لول الالباب ame tahake dan korilam tahar purjon borg o tahader moto aro amar onugroho shorup ebong bodh shokti somponno lokder jonno upodesh shorup wa khudh আমি তাহাকে আদেশ করিলাম এক বুষ্টি তৃণ লারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করিও না আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল কত উত্তম বান্দাসে সে ছিল আমার অভিমুখী واذكر عبادنا ابراهيم ويسحق ويعقوب اولي الايدي والابصار شرح करो हमारे बंदा इब्राहिम इसहाक और याकूब की कथा वह라 ছিল শক্তিশালী ও আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের উহা ছিল পরলোকের স্মরণ অবশ্যই ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত ও জুল কিফলের কথা এরা প্রত্যেকে ছিল সজ্জন হিক আবাস নিশ্চয় চিরস্থায়ী জান্নাত যাহার দার তাহাদের জন্য উন্মুক্ত সেখানে তাহারা বহুবিধ ফলমূল ও পানীয় চাহিবে এবং তাহাদের পাশে থাকিবে ইহা তো আমার দেওয়ার রিজি যাহা নিঃশেষ হইবে না হ আর পরিণাম নাম সেখানে উহরা প্রবেশ করিবে কত নিকৃষ্ট ঠিকানা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজি আরও আছে রূপ বিভিন্ন ধরনের শাস্তি এই তো এক বাহিরি তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে উহাদের জন্য নাই অভিনন্দন ইহারা তো জাহান নামে জ্বলিবে অনুসারীরা বলিবে বরং তোমরাও তোমাদের জন্য অভিনন্দন নাই তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ কত নিকৃষ্ট এই আবাসস্থল বলিবে হে আমাদের প্রতিপালক যে ইহা আমাদের সম্মুখীন করিয়াছে যাহার নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করোরা আরো বলিবে আমাদের কি হইল যে আমরা যে সকল লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম के अबसार। हुआ के तुक मोने कुरी ना हुआ निश्चित सत्य এই বাদ আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত যিনি এক যিনি প্রবল প্রতাপশালী যিনি আকাশ মন্ডলী পৃথিবী ও গুহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপাল যিনি পরাক্রমশালী মহা ক্ষমাসী উল বলো যা মুখ ফির উদ্ধলোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না إن يوحى إلي إلا أنما أنا نذير مبين أمار نقول تو أي وحي रण कर तुम्हें फिर के बोलिया আমি মানুষ সৃষ্টি করিতেছি করু যখন আমি উহা কে সুষম করিবো এবং উহাতে আমার রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিদ্ধ অবনত হইয়াল তখন ফিরিস হইল ইবলিস পতিত সে অহংকার করিল এবং অন্তর্ভুক্ত হইল অবলি সুমিমা দি তিনি বলিলেন হে ইস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল से उष्ट आपनी आगुनते सृष्टि कर सृष्टि करदम हईते এবং তোমার পর আমার লান স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত সে বল হে আমার প্রতিপালোক আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত তিনি বলিলেন উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল আপনার ক্ষমতার শপথ আমি উহাদের সকলকেই পথ তবে করিবাদ মধ্যে আপনার তিনি বলিলেন তবে ইহাই সত্য আর আমি সত্যই বলি ومن من تبعك منهم أجمعين تُمار دارا و تُمار انو شرد دارا ام جهنم پنو قريبو قُل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين بالو আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান না। এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নইয় তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে কাল পরে